আবু মুসার আদিল্লাহ তাল্লান্নহতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা বন্দি আজাদ করো ক্ষুধার্থকে আহার্য দাও এবং রোগীর সেবা শুশ্রূষা করো